মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায় অথচ মূসা ফিরাউনকে বলেছিল সে যেন তার অত্যাচার নিবীড়ন বন্ধ করে এটার নাম ফিরাউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ মূসা আলাহিসাল্লাম তাদেরকে তাওহেইদের আহ্বান করেছিলেন সেটাকে তারা প্রচার করলো মুসা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় বা এখনকার ভাষায় বললে এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায় কোরাইশরাও একই কাজ করলো।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 এই বিভক্তি সত্য আর মিথ্যার বিভক্তি হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব আল্লাহ তাদেরকে সত্য এবং কল্যাণের দিকে আহ্বান করেছেন সেজন্য কোন বিভক্তি আর দ্বন্দ্ব তৈরি হচ্ছে না বরং বিভক্তি আর দ্বন্দ্ব তৈরি হচ্ছিল কারণ তারা এই সত্যকে অস্বীকার করছে এবং মিথ্যাকে আঁকড়ে ধরছে কিন্তু কোরআশ্রী তারা এমন একটি আবহাওয়া তৈরি করল যেন নবীজি সব সমস্যার মূল যাই হোক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 পুরাশ্রা ছিল দুনিয়াদার লোক একজন মানুষের আদর্শিক বিশ্বাস যে তার ব্যক্তিগত আরাম টাকা আয়সার উপর প্রাধান্য পেতে পারে সে ধারণা তাদের ছিল না জন্য আমাদের আমাদের একটু সমাজে ব্যাংকের বিশাল কিছু মনে হয় কারণ ব্যাংকের চাকরি মানেই হাই স্যালারি হম্বিতম্বি ঢাকা শহরে ফ্ল্যাট বানানো কয়েক বছরের ব্যাপার মাত্র কিন্তু কেউ যখন ইসলামের খাতিরে ব্যাংকের চাকরি ছেড়ে দেয় কিংবা ব্যাংক সেক্টরে না ঢোকার সিদ্ধান্ত নেয়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 একজন পুরুষের দুর্বলতা এসবকে ঘিরেই আল্লাহ রসুল সাল্লা এক কথায় সব ফিরিয়ে দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন তাকে শুধু এসব নয় পুরো বিশ্বের রাজত্ব তুলে দিলেও তার মিশন থেকে এক চুল নড়বেন না কোরাইশরা যা বোঝার তা বুঝে গেল তারা বুঝল মোহাম্মদ সাল্লা সাল্লামকে আর কোনো অফার দিয়ে লাভ নেই তাই তারা এখন তাকে চ্যালেঞ্জ করল এমন সব চ্যালেঞ্জ ছুড়ে দিল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 एक क्या कर लोन रब तुम तुम एक बोलो जानवतगर एगुल मिसिए समतल फाका स्थान तरीके चलो क्योंकि मक्कार मध्य कदी प्रवाहित कर दीते सरिया इराके नदी आ रम तो अन्न मत नदी चाहिए ब्यापार रब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 নবীর কাজ উম্মতের কাছে তাওহিদের বার্তাকে পৌঁছে দেয়া তাই রসুলুল্লা সাল্লা একটি দিকেই বারবার জোর দিচ্ছেন তা হল তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুবস্মীর ও মঞ্জির হিসেবে সুসংবদ্ধদাতা এবং সতর্ককার হিসেবে কিন্তু কোরআসরা নাছোড়ান্দা তারা বিদ্রুপ করতেই থাকল হয়তো তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের নার্ভ টেস্ট করছিল হয়তো তারা রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামকে খেপিয়ে দিতে চাইছিল ফিরে আউনের ক্ষেত্রে আমরা দেখেছি মুসা আল্লাহলামকে সে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল মুসা আল্লাহামকে সে বড় করেছে এই কথা বলে সে মুসাকে কথায় হারিয়ে দিতে চাইছিল মুসা আলাহাম একজন মানুষকে হত্যা করেছে এই কথা বলে ফের আউন মুসাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতে চাইছিল কোরাইশরা একই রকম কাজ করছিল তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লাহামকে অক্ষম এবং মিথ্যাবাদী হিসেবে তুলে ধরতে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এই কৌশল অবলম্বন করে আসছে সেটা হলো।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 যদি রসুল্লাহ সাল্লাম অনেক টাকা পয়সার মালিক হতেন হয়তো তারা এসব প্রশ্ন না করে বিনা দ্বিধায় তাকে মেনে নিত ইসলাম পালনের প্রতি একটা বড় বাধা কোন সন্দেহ নেই ইতিহাস এই বাস্তবতাকে বারবার বার সত্য প্রমাণ করে আরেকটি বিষয় হলো এই ধরনের ব্যঙ্গবিদ্রোপের পরে রসলুল্লাহার ধৈর্যচ্যুত হল না বা তিনি উত্তেজিত হলেন না তিনি তার লক্ষ্যের প্রতি নিবদ্ধ তিনি এসেছেন নবী হয়ে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 এ প্রসঙ্গে আল্লাহ বোলেন ও মানুর্ ইহল ও চোদ কথ মুহ ও সিলু বিল আয় হুইফ পূর্ববর্তী গণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামদকে উষ্ট্রী দিয়েছিলাম অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি সুরাপুরে ইসরায়েল আয়াত অনুষাট তৃতীয় ঘটনাটি ইহুদীদের সাথে সংশ্লিষ্ট কোরাইশরা চাইছিল মোহাম্মদ সাল্লা আলিয়াকে এমন কোনো প্রশ্ন করে আটকে দিতে যা একজন শুধু নবীর পক্ষেই জানা সম্ভব এ কারণে তারা ইহুদীদের দ্বারস্থ হল এই ঘটনাটিও ইবেন আব্বাস বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন কোরাইশ বংশের লোকেরা নাজার এ বেন এবং উকবা এবেন আবি মায়দকে মদিনায় ইহুদীদের কাছে প্রেরণ করেছিল তারা তাদেরকে বলেছিল তোমরা দুইজন গিয়ে ইহুদি যাজকদের নিকট মোহাম্মদ সাল্লা পরিচয় দেবে এবং তার সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করবে কারণ তারা প্রথম আসমানি কিতাব প্রাপ্ত সম্প্রদায়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 ইহুদিদের তারা জিজ্ঞেস করে রসুল বলেন আপনারা যা জিজ্ঞেস করছেন সে সম্পর্কে জানাব তিনি একে পনেরো দিন অপেক্ষা করলেন কিন্তু ওই সম্পর্কে কোন ওহিনাজিল হলো না হজরত জিবাহ আল্লাহ আসলেন না মক্কার অধিবাসীরা খুশিতে আটখানা তারা বলছিল মুহাম্মদ আমাদেরকে পরের দিন উত্তর দেবার অঙ্গীকার করেছে অথচ পনের দিনের মাথায়ও সে আমাদের প্রশ্নগুলো সম্পর্কে কোন উত্তর দিচ্ছে না ওয়াহি বন্ধ থাকায় রসুল্লাহ সাল্লাই দুশ্চিন্তায় পড়ে গেলেন মক্কাবাসীদের অব্যাহত কটুক্তি ও তিরস্কার তাকে কষ্ট দিচ্ছিল অবশেষে সুরা কাহাফ নিয়ে জিবরিল আল্লাহ এলেন মুশ্রিকদের আচরণে খুব্ধ ও অধৈর্য হয়ে ওঠায় রসুল্লা সাল্লাস্লামের প্রতি সামান্য করা ভাষা এসেছে এই সুরায়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 रूहालक आदेश घटित ज्ञानी प्रश्न गुहार अभिवासी कैकटी आयत उल्लेख कर কালো রিল কত হইল فضربنا على آذانهم في الكهف سنين عددا. হুম লি না লমু হিস আহসলিমিস অমদ নু নয়ল বহু বিহ ইহু ফিথ্যতুন্মু রিহিচিদ নুম হুদ ওর বুনা সবু না রব্বু সম অবৈলমীন্দু ইহ লমি দূনি আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন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 যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতঃর তারা বলল আমাদের পালন কর্তা আসমান ও জমিনের পালন কর্তা আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে সুরা কাহাফ আয়াত নয় থেকে চোদ্দ ইহুদিদের কাছ থেকে শিখে আসা মুশ্রিকদের তৃতীয় প্রশ্ন ছিল জুলকার নাইনকে নিয়ে এর উত্তরও আল্লাহ দিয়েছেন একই সুরায় জুলকান্নাইন প্রসঙ্গে আল্লাহ তালা বলেন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 হত ইর বলব নৌ রিবশ্যংসিজদু ফি আইনি হমে অজদ কৌম উনি ইন তত্তি রফিহি ফস্বি বুহ সু মূরু ইল রি ফি বুহ আদবন্মিহ ফল হু যুষ্হু মি অমৃয়ুস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 ইহুদিদের তিনটি প্রশ্নের মধ্যে দুটোর উত্তর দেওয়া হয়েছে আর আরেকটি প্রশ্নের উত্তর না দেওয়ার মাধ্যমেই সেটির উত্তর দেয়া হয়েছে কারণ সেটি ছিল রুহ সম্পর্কিত প্রশ্ন আর রুহের জ্ঞান হল গায়েবের জ্ঞান এ ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই এভাবে কোরআসদের প্রতিটি চ্যালেঞ্জ কার্যত অকার্যকর হয়ে পড়ল এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো তা হল ইহুদিদের মানসিকতা তারা ভাবছিল এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তিনি হবেন নবী।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 কোরআনের প্রভাব ছিল প্রচন্ড এমনকি শত্রুরাও কান লাগিয়ে কোরআন শুনত শুধুমাত্র কোরআন শুনে মুসলিম হয়েছে এরকম বেশ কিছু কাহিনী আমরা সিরাতে পাই। যখন দেখল কোরআন শুনে লোকজন ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠছে তখন তারা কোরআন নিষিদ্ধ করার যখনই আল্লাহ রুসুল্লা আলিয়া কার সামনে কোরআন পড়তেন কোরাইশরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত যেন লোকে কোরআন শুনতে না পায় তাদের চিৎকার চেঁচামেচিকে ছাপিয়ে যাওয়ার জন্য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 আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে যে নামে আহ্বান পড়বেন না কেন সুন্দর অবলম্বন করুন সুরাবণী ইসরায়েল আয়াত একশো দশ কোর নিষিদ্ধ করেছিল সত্যি কিন্তু সাহাবিরাও কম যান না আবুবকর এবং আবদুল্লাহিন মাসুদ রাজিয়াল আনহোমা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 এমন একজনকে খুঁজে বের করি যে জাদু আর কবিতা রচনায় পারদর্শী সে আমাদের হয়ে মুহদের সাথে মোকাবেলা করবে তখন উত্পা বিন রাবিয়াকে পাঠানোর সিদ্ধান্ত নিল উত্পা বিন রাবিয়া বেশ চালাক চতুর লোক কথার মার প্যাঁচে সে ছিল সিদ্ধ হস্ত উত্বা নবীজির কাছে গিয়ে প্রশ্ন করল আচ্ছা মুহম্মদ বলতো কে উত্তম তুমি নাকি আব্দুল মুতালিব খুবই চতুরতাপূর্ণ প্রশ্ন তৎকালীন আরব সমাজে মৃত পূর্বপুরুষদের অত্যাধিক সম্মান করা হত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 আল্লাহর কসম দেখে মনে হচ্ছে যেন আমরা এক গর্ভবতী নারীর সেজন্যদ সাল্লু আলাই আছি এরপর উৎপাদ প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে উচ্চ মর্যাদা ধন সম্পদ তিনি যা চান তাই দেয়া হবে তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লু লোভ দেখিয়ে আপস সমঝোতার মাধ্যমে ইসলামকে পঙ্গ ও নিষ্ক্রিয় করে দেওয়া এখানে লক্ষণীয় ব্যাপার হল রসলুল্লাহাল্লাহ আলহাম উত্বার এসব বকবাকানি মন দিয়ে শুনেছেন কথার মাঝখানে তাকে একবারও বাধা দেননি কেননা রসলুল্লাহ সাল্লা আলাইস্লাম ছিলেন একজন উৎকৃষ্ট শ্রোতা আর তাই উত্বার কথাগুলো অর্থহীন হলেও তিনি শান্তভাবে তার সব কথা শুনে গেলেন উত্বা এক সময় থামল रसुल्ला मृदुस्रे जिज्ञेस करेष होत्पा हाँ शेष रसुलना बर कुरआनर सुराफुलाते शुरू आयात पाठ करते थकें एक িতবু ফুসিচ্ বশি রৌনীরা স আরবসুস হুমল সৌ ওকলু কুড়ু বুনসি অখিচিমিমচন ইলী অজনি নো ওজনি নৌমি বৈনি নৈনি কহজ সামল ইন্দন আ উল ইম অনবশুম মিষ্কুম্যুহ ইল ইহু কুম ইল হুদু ফস্তিমো ইলি অস্ত ফি ওইলু 1. الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. 2. إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون.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 কদ্দরফি হ ফি আর ইলী তুম ই দুঃখানু সকাললহ অলি অর্দিয় পৌয়ন অংক সকোললহ অলিল অর্দিয় পৌওয়ান অংক কোলচন পো কবাহ সবা সি নি ও খু সুবি মফি হলি কত কী্লা জি জিলি হামি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 আরবরা যদি তাকে পরাজিত করে তাহলে তো হলই আমাদের কিছু করা লাগল না আর যদি সে আরবের উপর বিজয় হয় তাহলে তার রাজ্যই তোমাদের রাজ্য তার মর্যাদাই তোমাদের মর্যাদা তোমরা হবে সবার ওপরে কোরাইশা প্রচন্ড বিরক্ত হয়ে বলল ধূর এই লোকের জাদু তোমার উপর পেয়ে বসেছে উৎপা বলল আমি যা ভালো মনে করি বললাম তোমরা যেটা ভালো মনে কর সেটাই কর্পার এই ঘটনা থেকে কিছু শিক্ষা আলোচনা করা যাক এক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 আনুগত্য কেবল কোন সত্তা বা আদর্শের প্রতি আমাদের আনুগত্য থাকা চলবে না কোরআষ যে অনুরোধটি করেছিল সেটি হল রসুল্লাম যেন সেই আয়াতগুলো বাদ দেন যেগুলো তাদের দেবতাদের অবজ্ঞা করে আল্লাহ তখন কোরআনে আয়াত নাজিল করেন لي অর্জুনলিক উদ من تلقاء نفسي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 এমন সব ইসলামিক কাজের সাথে অতি ব্যস্ত রাখা যা তেমন কোনো প্রভাব আমাদের জীবনে নেই আর একটা সাজেশন ছিল মুসলিম কোনো দেশের মুসলিম ব্যবসায়ীদের সাথে লোভনীয় পার্টনারশিপের কোনো চুক্তিতে ইনভলভ হওয়া যাতে অনেক মুনাফা আছে এবং এমন সব প্রোজেক্টে কাজ করা যা দিন শেষে ইসলামের শত্রুদের লাভ লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুটো সাজেশনেই পরোক্ষভাবে ইসলামের সাথে আপোষ করার ব্যাপারটা লুকিয়ে আছে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 रेईन ड्रवस मीडिया प्रोजेक्ट समर्थन कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट रईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट